আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمدوহু ওয়া نستعينহু ওয়া نستغফিরহু ও আমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وَنَشَهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَطَبِيبَنَا وَطَبِيبَ قُلُوبِنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সমিল্লা রহমানির হাদ বল দিলক ইংস নফী আহসানি তকুবী তুমর আসফল সাফিল আলু সালি হাতি ফলাই সাহু বিআ কমিল্লা হাকিম তুমক আলা কল কিতাব হুদল মুদান সুবহান কলা ইমনা ইম্ল তনা ইহকী জজল্লাহু অন্য মোহাম্মদ মাহুয় আহ্নহান্লাহি অ হন্দিহি রিস কৌলি রবি হুম হক নমাজের মধ্যে যদুরুৎসরে পড়ে থাকি সকলে একবার পড়ে নেই আল্লাহর রহমদ দশগুণ বেড়ে যাবে আল্লাহ মুহাম্মাদ কমা তালা ইবরাহিম আলি ইবরিম ইন্ন কহমিদম মজিদ অবারিকা মোহাম্মদালা আলি মুহামদ কমাবারক তালা ইবরীম তুলাবা প্রিয় আমার দেশবাসী রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত দেশ বরণ্য হাক্কানে ওলা ক্রামের জওয়ান থেকে আল্লাপাক আমাদেরকে অনেক অনেক সহি সহি कथा सुनारौफिक दान कर श्रोताईारा अभ्य पेशा और नेशा हो गए सारा दिन दौड़ाई सारा रतारोटारा तक जमन है तक सरकम मेने परिणत कर तलावत कर सकते ही জানেন আশা করি বিশেষ করে ওলামা হাজরত যদি আল্লাপ অল্পক্ষণের ভিতরে এর সানে কিছু বলার তৌফিক দেয় ইনশাল্লা চেষ্টা করব সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি রাত বেড়ে গেছে যেহেতু ঘুম আসতে পারে এদিক আমার দিক লক্ষ্য করি একটু নাড়াচাড়া দেই। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায় क्यों जो आल्ला कष्ट चेयर से पार्टी नीचे बसे दुनिया मानसे भोट दिलना कलेमा पाइलना चेयारे थका उचित ना ए रम समस्त मानुष कोटी मानुष के अल्लाह स्वीकार कर मोमन आल्ला प्रति दिली से मेम्बर चेयर पाये चेयरमी प्रे भोट दिले से निर्वाचित होया कांसिल प्रधान एमपी प्रार्थी दिल से आल्लाम्ला सारा दुनिया केोट दिल्ला भोट ना दीओने तब भोट दिल भोटारे लाभ कथा ठीक नोट दिल भोटार लाभ प्रार्थी जो वार्क कर संगीसाथीरा कर्मीरा तरफ ग्रहण जोग्यता चेयरमैन मेम्बर तरफ बस मित्र निर्वाचित चेयरमार बिधी दल जरा पराजित हो तरफ पक्ष समर्थन नहीं निर्वाचन कर निर्वाचन पर निर्वाचित हो ग्रोह पार्टी की तरफ स्थान पाए তারা চিহ্নিত হয়ে থাকে কথা বলুন ঠিক না বলেন রান্না আমি এমন প্রার্থী আমারও জায়গায় যারা আমাকে ভোট দেয় না তাদেরকে আমি চিহ্নিত করে রাখি ঠিক না আল্লাপাক আপাতত কেউ রে কিছু বলে না সকলকে সুযোগ দিয়েছেন আমি रबुलिम्मादारी थे फारे गारा दुनिया समस्त मानस गोटा विश्वर समस्त मानुषिंग जाए अल्लाह पक रबुल रब आल अमीन पद मर्यादा खाटो है ना তারপরুল আলমিন মানুষের হিদায়তের জন্য যত আসবাবের দরকার সমস্ত আসবাব ব্যবস্থা করেছেন শুরু থেকে আড়াই থেকে তিন লক্ষ নবী রসুল আল্লাহ একশো চার খানা আসমানি কিতাব গাইডলাইনের সংবিধানের জন্য আল্লাহ পাক দিয়েছেন ও দোস্ত এরপরে আইসা ওলামাই কেরামদের ভিতরে আল্লাপাক হাজার হাজার বক্তা বানায় দিয়েছেন বহুত বড় বড় বলি আল্লা আল্লাহ সমাজে তৈরি করে ছেড়ে দিয়েছেন যারা মানব জাতিকে হৃদায়তের বাণী শোনাবে আর বুঝাবে এবার আল্লাহ বলেন পমন অমান চাহ যার মনে চায় ইমান আনো যার মনে চায় না ইমান এন না ইমান আনলে লাভ কি মানি তদাফ ইন তদিল হৃদায়তের বাণী গ্রহণ করলে বন্ধা তোমার লাভ অমান দল্লা ফাইয়া দিল্লো আলাইহা গুমরা হির পদ বেসেনি বা বান্দা তোমার কপাল পড়বে स्वाधीनता हस्तक्षेप करना क्यों मद ख समय मुखता चिपे दरिना बीड़ी खा समय पैर लाइस कर दिन जीना कर তুমি কত উপরে উঠতেছ উঠতে থাকো আমি দেখি তবে বান্দা যত উপরে উঠানো যায় ওখান থেকে নিক্ষেপ করলে আসাড়ে তত জোর ঠিক না স্টেজের উপর থেকে গলায় পড়লে সামান্য বেতা পাইবে পাঁচ হাত থেকে বেলাইলে আর বেতা পাইবে পঞ্চাশ হাত উপর থেকে বেচাইলে একশো হাত উপর থেকে অস্তিত্ব থাকবে না আমি আল্লাহ সুযোগ দিয়েছি দুনিয়ার মানুষ এই দুনিয়ায় কেউ কে আমি স্বাধীনতা দেই নেই সুযোগ দেই নেই একমাত্র স্বাধীনতার সুযোগ দিয়েছি মানব জাতিকে ঠিক না গরুটার সুযোগ নাই স্বাধীনতা নাই বাইশ লক্ষ টাকা দামের সার গাততলির হাতে বিক্রি হয়ে যায় মানুষের হাতে হইলে শক্তিশালী জঙ্গলের মানুষের কাছে ইচ্ছে মতো কিছু করার তার উপায় নাই কথা বলুন না ছোট্ট একটা মানুষ তার পিঠের উপরে বৈশা যে হাতিটাকে বস করে ভেলাইছে অ্যাটাক করেছে ছোট্ট একটা মানুষ তার পিঠের উপরে বৈসা হাতিটা রে দেয় তাই না শুনলে মানুষটা হাতির মাথায় যাকে পিঠাইতেছি সে কতটুকু আর আমি টুক তার ক্ষমতা কি আর আমার ক্ষমতা কি ও যদি ইচ্ছা করে উপর থেকে দইরা আমাকে পায়ের নিচে ফেলায় যদি পাড়া মারে ঠিক না ও মানুষ এত বড় হাতিরে তোমার কাছে মুড়িদ করে দিয়েছি তার স্বাধীনতা নাই তিন চার লক্ষ টাকা দামের এক একটা উঠ তার গায়ে কত শক্তি মাল নিয়ে মরুভূমি বালুর ভিতর দিয়ে ট্রেনে নিয়ে চলে যাইতেছে এত বড় ধরা খেয়েছে কত বাহাদুর চিড়িয়াখানার ভিতরে খাঁচার ভিতরে আবদ্ধ থাকে মানুষের দিলে চারটে খায় না দিলে না খেয়ে থাকা লাগে তার কোনো স্বাধীনতা নাই কথা বলুন টিকিট না ও মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে স্বাধীনতা আছে না না স্বাধীনতা খেয়ে পেলছো খাওয়ার সময় আমি কিছু বলি না ও বান্দা আমার কাছে একটা টাইম আছে আমি আল্লাহ যেদিন ধরব জেনে নাও ইন্না বাচ্চা রব্বিকা সাদি ঠিক না সকলে মুসলমান জানো কেমন ধরা ধর সিতারে তার খোলা পঙ্গু মাসাদে ধ্বংস করে দিয়েছি এত বড় রাজা দি আন্তর্জাতিক মানে বিশ্ব চ্যাম্পিয়ন ধামলা মিস্টার ফিরাউন ঠিক না কিসাগুলো কোরআন শরীফের ভিতরে আল্লা বর্ণনা করে করে কিছুক্ষণ পরে পরে কি বলেছেন ফা তা ইতিহাস থেকে তুমি উপদেশ গ্রহণ করিয়ার নেতারা নিশ্চয়ই তোমরা নম্রুদের মতো ক্ষমতাশীল নাও কথা বলুন না নিশ্চয়ই তোমরা ফিরাউনের মতো ক্ষমতাশীল নাও নিশ্চয়ই তোমরা শ্রদ্ধাদের মতো ক্ষমতাশীল टी टिक ना सात कल क्षमताशील सारा दुनिया सम्पद लुटे फुटे नियात तैयारी कर सीधान नील उलम कत बड़ो शहर बन सुनले आश हब राष्ट्र क्षमत बचर सात दिन जोदेश नेता नेत्री क्षमत फिलत आल्ला किस नाई सब कथा ठीक ने সাদ্দাদের নাম সাদিদ থেকে শুনিয়া। সাদ্দ জান্নাতের ডেফিনেশনিয়া জান্নাত কেমন হবে বিস্তারিত জানতে জানিয়া এরপরে কয় ও হুদ তোমার আল্লাহর জান্নাতের প্রত্যাশে আমি সাদ্দ নই আমি নিজেই জান্নাত তৈরি করব। শুরু করে দিল জন্নাথ একশো বিশ মাইল লম্বা বিশ মাইল পঞ্চাশ গ্রেড বিম পর্যন্ত নিয়ে এসে এরপরে বিল্ডিং গুলো তৈরি শুরু করলো তিরিশ ছিল শুধু তার ইঞ্জিনিয়ার তিরিশ হাজার ইঞ্জিনিয়ার কত মিস্তারি হেল্পার ইঞ্জিনিয়ারি খালি তিরিশ হাজার মিস্তির হেল্পার কত प्रत्येक पंचाश मागो कर समस्त बिल्डिंग गुलंदर सुसज्जित करनाथ निर्माण करनाथ के प्रस्तुत करते समय in subasar what's that thing জান্নাত আল্লা তার ভোগ করতে দেয় নাই আপনারা সকলে জানেন কথা বলুন এমন তাকে আল্লাহ আল্লাহ আবসার ও ঢাকা দোহারের বড় লোকরা ও পয়সাওয়ালা বড়ি মিয়ারা শিক্ষিত ক্ষমতাবান যারা এই সকল কিসা থেকে তোমরা উপদেশ গ্রহণ করো কার সম্পদ দিয়েছি কতামাপাগু আর চাবিও ছিল চামড়ার প্রত্যেক সত্তরটা গোডাউনে একই কোয়ালিটির তালা আর এক চাবিতে সত্তর গোডাউন খুলতো এমন করে চাবি বাড়তে বাড়তে কত গইল আল্লাহ কিনা মাফাতে হাগু লাতানু সত্তর জন যুবকের মাথায় যদি চাবির বোঝা তুলে দেয়া হয়তো তারা মাথা খাড়া রাখতে পারত না চাবির বারে তাদের মাথা ঝুঁকাইয়া যাইতে এত সম্পদের মালিক কারণ আছে না মরছে সুযোগ পায়া স্বাধীনতা পাইয়া যা করার যেদিন আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না তথাপি আমি আল্লাহ যেহেতু তোদেরকে সৃষ্টি করেছি আমার হাত দিয়া আমার বয়ানের মধ্যে দোস্ত বলে থাকি আল্লাপাক রব আল বলেন আমি আদম আলাহিসালামকে নিয়ে হাতের সৃষ্টি করেছি তা বলে বোঝা যায় আদম আলাহ ইসলামকে আল্লাহ হাতে তৈরি করেছেন আদম রে তৈরি করা মানে গোটা মানব জাতি আল্লাহ হাতে তৈরি করেছেন ঠিক না আমি আদম আলা পিঠের মধ্যে ছিলাম আদম সন্তান হবে সকলের সকলের রুহের কীট সকলের শরীরের কীট আল্লাহ ওখানে তৈরি করে রেখেছেন একবার এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা শিকার করে নাই চলমান বিজ্ঞানীরা করেছে তারা তাদের হাতে ধরা পড়েছে মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা বলে একজন পুরুষের ভিতরে আল্লাহ বীর্যর ভিতরে কি পরিমাণ সন্তানের কীট রেখেছে শুনলে আশ্চর্য হবা একজন পুরুষে একবার মিলনের ভিতরে যেই পরিমাণে বীর্যপাত হয় একবার বীর্যপাতের ভিতরে যে পরিমাণ সন্তানের কীট থাকে যদি ভাগ করে দেওয়া সম্ভব হইতো এই জামানায় একজন পুরুষের একবারের বীর্যপাতের সন্তানের কীট দিয়া এই জামানার সারা দুনিয়ার সমস্ত মহিলাদেরকে আটবার গর্ব ধারণ করানো যাইতো सम्भवना समय पाइले पर सीधा मत दुईटा कत अथवाड्डा सन्तान तरह कीर्धे এক এক নাই নাই নাই একটা একটা দেখ এই মিলে যখন একটা সন্তানের ভক্ত যারা দোষ তোমরা কাদো এক সময় সে সময় শুধু কাদা ছাড়া উপায় নাই তখন কখন পাশের বাড়ির পাঁচ বাপ বেটার সাথে যখন তোমাদের দুই বাপ বেটার গন্ডগোল লাগে মায়ের খেয়ে যখন শুয়ে যাও সেই সময় বড় একটা লম্বা সস্তা রেখে কাজ যদি আর তিনটে থাকতো তাহলে আজ মায়ের খাওয়া লাগতো না বোঝো তুমি আমার ভাস ইব্রাহিম সাই ঠিক না দু আমি আল্লাহ তিরিশ পারা কোরআন শরীফ আখের ইমান আর নবির উপরে পাঠাইলাম তোদের জান্নাতের গাইডলাইন এ হলো তোদের সংবিধান বই এ অনুযায়ী যদি দেখি করতে পারো বান্দা আমি তোদের জন্য রেখেছি ফলা কম্িয়া দন্না তুন্তজরি মিন্তাতিয়া আহার خاলিদিনা পহা আবাদা এমন জান্নাতে দায়বী জীবনে করো দিন সেখান থেকে বের হওয়া লাগবে না। এমন জান্নাত যেই জান্নাত দুনিয়ার মতো নয় যে রাস্তাতে চলতি গেলে কোমর ব্যথা হইয়া যায় ওই জান্নাতের ভিতরে গাড়ি গুলা পাওয়া যায় না ওই জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে খাবার দাবারের সংকট এমন জান্নাত নয় ওটা হলো ওয়ালাকুম্পি হামা তাস্তা কি আনপুসুকুম ওলা কুম্পি হামা দেখ এমন জান্নাত বানাইছি যার ভিতরে যাওয়ার পরে মুখে যা বলবি পাবি। মনে কল্পনা কর बैशा रही माथार ऊपर दिए पाखी उड़े जाए छोट छोट्टी এই পাখি কি জান্নাতের মধ্যে শুধু উড়েই বেড়ায় না খাওয়াও যায় এটা মুখে বলেন নাই শুধুমাত্র মনে কল্পনা করেছেন বলতে বলতে ভাবতে ভাবতে সমস্ত পাখি গুলো আপনার সামনে এইসে বৈশা যাবে পাখিগুলো আরবিতে কি আপনাকে প্রস্তাব দিবে ইয়া আবদাল্লা হালতা কুলুনি হালতা কুলুনি ওগুলো আমাকে খাবেন আমাকে খাবেন আমাকে খাবেন প্রত্যেকটা পাখি ব্যস্ত হয়ে গেছে আপনাকে খাওয়ানোর জন্য दुनिया कत मत खास कत हाँस मुरी पालें एकखी पक्की हाँ मुरीते अपना डायका प्रस्ताव देना भाई जान य खावन इमारे जबई देखान करंच जामाई गली आगान बागने पाला है এর নাম জান্নাত আর এর নাম দুনিয়া মেলে দিত সারাটা দুনিয়া দুনিয়া তার দুই জানায় সিলিং হয়ে যাইতো এত বড় পাখি এইসব ঝাপটা মারিয়ে বসলে ছোট পাখি তার দাপটে টিকতেনা পাইরা উড়ে চলে যাবে এবার বড় পাখি চাতার মোটা মোটা কণ্ঠে তারা এমন প্রস্তাব দিচ্ছিল খাবো কোনটাকে খাবো না সিদ্ধান্ত নিয়ে পারি নাই মিয়া তুমি মাতমারি ঝাড়ি দিয়ে ছোট গুলো দিয়ে তুমি এই জায়গায় বসলিয়া এবার তুমিও কো তোমারে খাবো তাদের বাদ দিয়ে তোমাকে খাবো তোমার ভিতরে বৈশিষ্ট্য কি তাদের সাইতে তোমার গুণ কি তোমার ভিতরে ফজিলাত কি ওই বড় পাখিরা বলবে ওগো আল্লাহরবন্দা আবদুল্লাহ ওই জান্নাতের কানাকে বড় হয়েছি তাই আমি একটু বড় বেশি হয়ে গেছি এবার ভেবে দেখেন আমার খাবেন না ওই পাখিগুলো খাবেন তখন আপনি সঙ্গে সঙ্গে কণ্ঠ পালটিয়ে দিয়ে বলবেন ওরা অনেক আগের থেকে दुनिया खबर भूना खाई नहीं तो डे सालबन ऊपर दिख सेवा गल गड़ डेकुराली हो जाएल्ला ও গোয়াল্লার বান্দাই এখন কি খাবেন কয়ালান এদামান জান্নাতের ভুনা এত মজা জান্নাতের জোলে কত মজা তাহলে এবার জোল খাই বলতেই বলতে ওই ডানাটাও পূর্ণ হইয়া পূর্ণ পাখিটা হাজার মাংস রাখবেন হাড্ডি খাইবেন না মনে মনে ভাববেন আল্লাহ এত বড় পাখি তো জান্নাতের মধ্যে মনে হয় আর ছিল না আর নাই এই পাখি তো মনে একটাই ছিল এত বড় তেলওয়ালা পাখি আল্লাহ একবার কে করে দিলাম পুনরায় মনে চাইলে পাইব। জায়গায় বাঁপতে না বাঁপতেই পরতেক একটা হাড্ডি থেকে ওই রকম এক একটা বড় পাখি হইয়া উড়িয়া যাইবে না মানিস এই জন্য আমি আল্লাহ আমার ওয়াজের ভিতরে কসম খেয়ে কে তোদের ভিতরে কথাটার গুরুত্ব বাড়াই মানুষ যদি কে কাছে কথা বলি আর কথা খাইতে না চাই গ্রান্ট না করে তখন আমরা কসম খাই কথা বলে কসম খান ও মানুষের মকলুকের কোন কসম খাইলে ওই লোকটা সঙ্গে সঙ্গে মসিক হইয়া যায় মানুষের কসম খাবে কার নামে আল্লাহর নামে কসম হবে কোন মকলুকের নামে কসম কইলে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ আমাদের সামনে সবচেয়ে বড় তাই আল্লাহর কসমকে কথার গুরুত্ব বাড়াই চাইতে বড় জগতে ভিতরে আল্লাহ আল্লাহ কসম খাইলে কার কসম কাবে আল্লাহ আমার সৃষ্টির ভিতরে বড় যেগুলো আছে সেইগুলোর কসম খাই আমি যাদেরকে গুরুত্বপূর্ণ মনে করি সুর তিনের ভিতরে আল্লাহ চারটে জিনিসের কসম খেয়েছে কয়টা এই কসম খাওয়ার কোন দরকার ছিল না শুধু আমাদের বাঁচানোর জন্য কসম খেয়েছে যাতে তোমরা আমার কথাটা খাও যাতে তোমরা আমার কথাটা গ্রান্ড করো এই জন্য আল্লাহ কসম খেয়ে করে কি করে আল্লাহ কি কসম খায় আল্লাহ রে কয়েটা ও সত্য শুরু দে ও আসে আছে না নাই একে অরবী গ্রামারে ভাষায় বলে কোসমিয়া কসমের জন্য আছে অনেক জগা আছে শুরুতে সব অর্ণমিয়া ফল মু এ জগাও আল্লাহ পরসুম সুর তিনের ভিতরে এক নম্বর কসম আল্লাহ আমাদের খেজুর কিনতে গিয়ে দেখি চারটা চারটা ফল পনেরো থেকে বিশটা ফল দিয়ে একটা প্যাকিং করা বিশ রিয়াল তার দাম জিজ্ঞেস করলাম এইটা কি সাজা এইটা কি জিনিস কয়ে যে মাকতুবুন আলাই ওর উপরে লেখা আছে দেখে তার মানে বাংলাদেশ চারশো টাকা এত দাম কেন খেজুরের চাইতে দাম বেশি কয় খুজুরের ফজিলত অনেক বেশি এর ভিতরে একশো প্রকার রোগের চিকিৎসা আছে দামি বিদায় আল্লাপাক তিন এর কসম খেয়েছেন ও জাইতুন দুই নম্বরে আল্লাহ আছে আল্লাহ পাহাড়ে বৈশা আমি মুসা নবীর সাথে গল্প করি মুসা ইসা আমার সাথে গল্প করে ওই পাহাড়টা আমার কাছে বড় দামি তুরে সিনিনের এর কসমকে বলি চার নম্বর ও হাঁদাল বালাদিল আমিন এই নিরাপদ কসমকে আমি বলি বান্ধারে আল্লাহ কেন এরপরে যা বলতে চাইছে তার শুরুতে আবার তাকিদের শব্দ কদ ও তাকিদ খলাকলায় ফেলিয়া ওলামাই কেরম বুঝতেছে এটা তাকিদ তিন তাকিদের সুদর্শন করে মানুষ তোদের বানাইছি বিশ্বাস করিস আর না করিস ঠিক কিনা মানুষের চাইতে সুন্দর আর কেউ আছে না হরিণ খুব ভালো দেখা যায় হরিণ হরিন স্বাস্থ্যবানুড়া যত ভালো দেখা যায় গুড়ার সাথে তোমারে বিয়ে দিলি বিয়ে করবা না তোমার পালে বড় একটা খাসি রাম ছাগল ছাগলের নাম রাম হিন্দুদের দেব দেবীর নাম এটা ছাগলের নাম তুই সে কত বড়ো মোটা তুমি মাঠের থেকে আসলে বেরোয় আসার সঙ্গে সঙ্গে পিছিয়ে পিছিয়ে হাটে বিশাল মহাব্বাত ভালোবাসা এর জন্য তোমার মেয়েটারে বিয়ে দিতে ছেলে পাচ্ছ না বিদায় তুমি ওই খাসিটার সাথে জীবনে দিন মেয়ে বিয়ে দিবানা যত ভালো হোক না কেন দোস্তু আদিকে কইতে কইতে খুশিতে কয়ে বেলাইছে। তুই যদি চন্দ্রের সাইতে সুদর্শন না হও তাহলে তুমি তালাক বউ কয় তাহলে তোমার সাথে আর কথা নাই ব্যাডিং বুটিং দাও গুসাই বাড়ি যাই আমি রূপসী না কি আবু হানিপার কাছে গিয়ে বলে হুজুর ইমামে আবু হানিপার নাম শুনলে আবার এক শ্রেণী মানুষের গাই চুলকনির সাথে আসে এদিকে আছে খাইচুরি সুলকনি আছে না ইমামে আবু হানিফার নাম শুনলি ভালো লাগে না দু সন্দা মে হায় সাফে হো ঘর ছে নিয়া জব সালো হমি হোটা হেদুরা পিঠ পরে বামাম আবু হানি পা আল্লাহ আকবর এই নবীর উম্মতের ভিতরে যদি ইমাম আবু হানি পা नबिर रेखेर अनेकुप्तरे আমার তো আমি আবু হানিভা কয় না তোমার বউরে ঠেকাও তোমার বউ তালাক হয় নাই কুজুর আমিও বুঝছি তালাক হয়ে গেছে কোন তলিল তালাক হয় নাই কয় না তালাক হইলে আল্লাহর কুরানি আছে ও খুজুর আমার বর নাম কুরানি কোন জায়গা আছে যারা আবু হানিবার নাম শুনলে সুল করিসের ভিতরে আপনাদের আমাদের মধ্যে খুঁজলে দু একটা পাবেন মহিলারা তরি তরকারি রান্না বান্না করেছে তরকারিতে যদি একটু লবণ ব্যস্ত হয়ে যায় তরকারি নিয়ে মাথায় ঢালি দেয় আছে না? গরম নাউল দেবস আরো বার বার সিগনাল দেয় ফিরে যদি তরকারি এমন হয় তাহলে তোরেও তোর মারে দুই ডে রে একসাথে তালাক দেব রমজান মাসে মহিলাদের রাতের কানা সন্ধ্যা রাত্রের কানা অধিকাংশ সন্ধ্যার আগেই পাক করে ফেলে ইফতারির আগে ঠিক না ইফতার হবে নামাজ হবে তারপরে তারাবি হবে রাতের রাতের পাকের ভিতরে রাখেনা দিন এমন এক সে তার স্ত্রীর তরি যদি পারত কত লবণের সামান্যতম সহ্য করতে পারতো না বউটারে পিটাইতে পিটাইতে শুকিয়ে ফেলাইছে এই বউটা যে মুক্তিদের কাছে আশ্রয় নেছে খুচুর আমার স্বামীর মারির হাত থেকে বাঁচতে জন্য আমি কি তর राना कर समय एक जीवर माथा दिए टेस्ट कर देखते লবণ কো হলো বেশি হলো আর লবণ টেস্ট করার জন্য দুনিয়ায় তো কোনো যন্ত্র না লবণ বেশি হয়েছে না কম হয়েছে থুক মেরে ফেলাই দেব। সমস্ত মহাদিস মুক্তি আর যারা ছিল ওই যাওয়া নাই সকলে কয় না রমজান মাসে বেলা ডুবার আগে কোনো কোন যুক্ত জিনিস লাগাইলে তাতে রোজা ছুটিয়া যায় কেউ আর ফতোয় এছাড়া দিতে রাজি না হাদিসে খোঁজে কোনো জায়গায় সরিচুরি এমন হাদিস নাই কোন চরিমের ভিতরে খুঁজে পাওয়া গেল না रुजा जाए। सभाई दे से। लास्ट टबे हादीस मध्य परिस्कार आहदिंगा कह आबू हानिभा बुड़ो तुम दना खाई ঠের মধ্যে আসে মোষ আর দড়া লাগে না ঠিক না মোশ দলি ছুটিয়ে যদি দাড়ি দল্লি শুটার কাজ আসে ওর সে বড়টা আমার কাছে আছে। ইমামে আবু হানিভা বলেন আর যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকে তাবু লাগাইয়া থাকে সেখানে যে পরিমাণ মিষ্টি পানি তারা নিয়ে গেছে ওই মিষ্টি পানি দিয়ে যদি তারা অজুগোসল করে তাহলে তাদের খাদ্য পানিতে পানীয় পাইপ পানের পানের পানির ভিতরে সংকট পড়ে যাবে যার কারণে সাহবাই কেরাম সাগরের লবণ যুক্ত পানি দিয়া রমজান মাসে গোসল করা লাগে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন নবী। সাগরের পানি দিনের প্রচন্ডে যদি কুলি করি অজু বানাই তাতে কি আমাদের রোজা নষ্ট হবে নবী জিজ্ঞেস করলে বলেন মাইতে তোহা হালাল ও মা ওহা তহুর সাগরের থেকে যেই মরা মাস তোমরা পাইবা ওইটা তোমাদের জন্য হালাল আর সাগরের পানি পাক ওই পানিতে রমজান মাসে বানাইলে তোমাদের লবণ দেলে লবণালা পানি দেি করলে যদি ওজুর রোজা না ছুটে তাহলে এত নর্মাল হালকা লবণ একটু তরকারি জিভবেই দিয়া থুক মেরে ফেলাই টেস্ট করার পরে তা হলে কেন রোজা ছুটবে गाय ग्रुजा आई गाय दोस्तो रे तुम निकल जाने के बाद गले ना दिन चले ना जा रही से दिन के जिंदा সকল বড় মানুষগুলো এদের সমালোচনা কর ম উৎকালে তোমার ইমানসিব হবে কিনা সন্দেহ আছে এর সাইতে সুদর্শন করে আমি ফেরেস্তা বানাই নাই এদের চাইতে ভালো করে আমি জিনও বানাই নাই চন্দ্র সূর্য তো দূরের কথা এদের চাইতে ভালো কেউ নাই এই হিসেবে তোমার বউ চাঁদের চাইতে ভালো কিনা তাই তুমি চলো ইমাম আবু হানিফার কাছে শোনো ইমামে আবু হানিফার কাছে শুইনে খুশিতে পড়ে আলহামদুলিল্লাহ তাহলে মানুষের সাইতে সুন্দর আর কেউ আছে খুশি না বেজার আপনারা কালো মানুষটাও সবচেয়ে ভালো দলা মানুষটা আল্লাহ কায় সুম্মা আমি নাসিরের সব হলো দোস্ত সমকালীন সমস্যাগুলো গুলো আমার আমি পারবো না পেশাব করবো রাস্তায় দাঁড়াইয়া ওপেন্ট ঠিক না বাস স্ট্যান্ডে দেখি পাঁচ জামাতে পেশাব করতেছে গলইয়ে দাঁড়াইয়ে পাশ কুত্তা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট তোরা মনে করছিস নাসির তোদের কোরআন চরিফিদিয়া দলিল যে আকাশে উঠাই দিয়েছে আমি আল্লাহ ওই কোরআনের তোদের কোথায় নেই তোরা একটু লক্ষ্য করে সুম্মারতাদ এই মানুষ আবার তাদের স্বভাব দোষে সৃষ্টি জগতের সবচাইতে নিচুই চলে গেল ঠিক না আমি আনলে তোদেরকে নিচে দিয়েছি কেন বললেন কয় তোদা তুরা তোদের স্বভাব কেজু পারবি মানবতা যখন ধরে না রাখতে পারবি তখন তোদের মতো মানুষগুলো পশুর মতো যাদের ভিতরে পশুর মতো স্বভাব তারা অবশ্যই পশুর মতো কথা বলুন টিকিট না নবী আমার বলেন একামতের মাঠে শুকরের রূপ নিয়ে যার নামে কেন তারা এই পশুর রূপ ধারণ করবে নবী বললেন যাদের ভিতরে যেই প্রাণীর স্বভাব ওই মানুষগুলোকে কেমতে ওই রকম রূপ দিয়ে দেওয়া হবে শুকরের মতো কারা জাহান নামে যাবে যেই মানুষগুলো সবচেয়ে দামি তারা শুকরের সাইড দিয়া এই নদী নালা পার হইয়া বড় পদ্মা পার হয়ে আপনাদের আসতে পারে কিনা আমি জানি না দলে দলে পালে পালে যাকে জাকে চলে আর এর কমান্ডার আছে কমান্ডার ওই দিকের ভাষায় বলে কাওরা যারা শুকর পালে এরা খ্রিস্টান অথবা হিন্দুদের ভিতরে সব নিকৃষ্টুদের এত নিকৃষ্ট তারা শুকর পালন করে শুকর চড়ায় বেড়ায় ও দস্তরে এই পাঁচশো সাতশো শুকর রে যদি নিয়মতান্ত্রিক শুইতে দিতে হয় এক একজন একটা একটা মশারি টানায় যদি দেওয়া হয় সুয়র রে আর একাকান খাটে বালিশ দিয়ে শুইতে দিতে আপনারা একটার উপরে একটা তার উপরে আর একটা একটার নাকের উপরে আর একটা তার মুখের উপরে আর একটার বেকায়দার নাম করলাম না কি এমন করে ডিপ দিয়ে স্তূপ করে গাদা দিয়ে ঘুমায় जार कारण दीघुए गली कह गे शुअर गादा देशे এবার শুকুর ঘুমায় যখন তখন শুকুরের রাখাল দেয় চুয়ের একটা আছে ফুক দিয়ে একটা দাগ দেয় ওই দাগের বাহিরে সারা রাত একটা পরের দিন সকাল নয়টা পর্যন্ত শুকর ঘুমায় একটা শুকর শেষ রাত্রি উঠে তাহার নামাজ পড়ে না একটা শুয়ার ও ফজরের আজান তাদের কানে যায় না ওরা এইভাবে কায় তো হাতখান কানের উপর দিয়ে শুয়ে থাকে যাতে আজান কালাম কানে না যায় পরে শুকরের কমান্ডাররা ভোরবে উঠিয়া তারা গোসল কালাম গোসল টুসল করিয়া রান্না বান্না করে খাইতে খাইতে নয়টা বাজায়, অতক্ষণ পর্যন্ত প্রখার রোদ্রুক হইলে শুকর গুলোর ঘুম ভাঙ্গে না এরপরে গুম বাঙ্গাইয়া অন্যত্র নেওয়ার জন্য আরাটা একটা শুয়ারে মন্ত্র আছে ওই মন্তর দিয়ে যখন উল্টো পাক দেয় সব শুকুরের গুম বাঙ্গে যায় এবার ময়লা নোংরা হারাম খায় যত না পাক শুকুরের কানা আল্লাহ কায় সকল মানুষ গুলো স্বভাব হবে শুকরের মত রাত একটা দুইটা তিনটা পর্যন্ত ফেসবুক কুতকুত করিয়া টেলিভিশন সিটিভিসি আর দেখিয়া জারি যাত্রা করোসা গাজির গাঙ্গোয করিযা ওই এমন ভাবে গেছে কিন্তু শুয়র কয়ার গুম ভাঙ্গে না এক খাটের পর পাঁচটা গাধা দেয়টা আমাকে মৌল বিঘে একটু ঠাট্টা করে না হুজুরি হুজুরি মিল নাই দুই হুজুরি মশলা এক হয় না এক লাভে শুই দেয় শীতে উবুর হয়েছে কবিরে সবির হয়ে যায় মুহির পাড়া আরেকজনের ফাঁসা আরেকজনের গালের উপরে আরেকজনের বেকায়দা এরপরে খুঁড়ি সকাল বেলা গমেতে উঠে দেয় প্যান চলে গেছে খাটে নিচে লুঙ্গি গলার দ্বারে শুয়ার এসে একটু কম কথা বলেন না কেন আগে খুশিতে বান্দা বরপুর আমি আল্লাহর সৃষ্টির ভিতরে সবাই গাদা মেরে ঘুমায় তুমি ওই রকম একটু সকাল বেলা ওর বাপ ফজরের নামাজ পৈর্তি সময় ডাকছে তাও তার কানে যায় নাই নবীল ঢোকে না শুকরের দল আমি কইনি আমার আল্লাহ কয় আমার মন্ত্রণালয় থেকে স্পিকার ঘোষণা দেয়া এরপরও দেখো ওই ঘরের দরজা খোলে নাই এবার বাপ রাগ করছে ঘরের পাশে গড়ে আর ডাকতেছে তারপরও গুম বাঙ্গেনা ডাকতে ডাকতে গুম বাঙ্গেনা যখন এবার আব্বা শুকুরে মন্তরি দেয় मंत्र शुकुर दल घुम बांगे उड़ाम सेफ्टरईते सहस पा कारण परने कपुर এই সমস্ত শুকর গুলোই গাদা মারে ঘুমাই চাল্লা খায় সুম্মা ঘু আসালা ফিলিন এরপরে উঠছে উইটে এবার কয় দুই প্রকারের নাস্তা কয় প্রকার দুই প্রকারের নাস্তা খায় এক প্রকারের নাস্তার নাম হলো বেডটি আর একটা হলো বেট ফিল্টার জানেন নাকি বেডটি আর বেড ফিল্টার শিক্ষিত যারা খান তারা আরো ভালো বোঝেন বেডটি মানে বিশেষ অবস্থায় কুলি হার আগে গরম সাই দিয়ে গুলাই পুলাই গিলতি হবে শুয়ারের মতো এর নাম হলো বেডটি এরপরে বিছানায় শোয়া অবস্থায় ফিল্টার সুস্থ হবে সিগারেট খাইতে হবে তার নাম হলো বেট ফিল্টার বেডটি আর বেড মসজিদের মাল ওনার হাত থেকে ডেলিভারি হবে ও জায়গার থেকে দুই টোন না খাইয়ে না হারাম না হালালা আবার আমাদের দিকে ঠাট্টা করে কয়ে মৌলবি বলা বেলে হলো ভিকের বিদ্যা এই কয়ে ভিক্সি মারে কি মারে না মারে না খায়। আমি স্বীকার করলাম তাতেই আমার হাতে না দিলে আমি পাইতাম না দোস্ত তোমার পকেট মারি নাই তোমার ঘর সিংকাইটি আমি চুরি করি নাই তোমার কাছ থেকে চেয়ে এই টাকা ভিক্ষার টাকা একশো হালাল তবে তুমি কামাই করছো কোন জায়গায় তুমি মসজিদ মাদ্রাসার মাল পর্যন্ত চুরি করে খাইছো সরকারের রাস্তাঘাট সব তুমি হজম করে ফেলাইছো ঠিক না ওই টাকা হালাল না হারাম জোর হালোনা আরো জোরে মুসলমান ঠাট্টা করি কইতে কইতে কি কৌটের পাওনা আল্লাহ দেয় আর তাকে আল্লাহ হৃদায়ত দেয় আল্লাহ কায় উলা কি বলা হয় হুদাল্লিল্তাকিনে হৃদায়ত দেয় আর কি গুমরা করে অমায়ুদিল্লু বিহি ইন আল্লাহ গুমরা করে ও মুসলমান তুমি ভালো করে জেনে নাও আল্লাহ যখন শুকরের মতো স্বভাব হয় কুকুরের মতো রূপ ধারণ করবে তারা কারা যাদের স্বভাব হবে কুকুরের মতো কুকুরের কি স্বভাব কুকুরের স্বভাব হলো কাতরতা আর একজনের ভালো দেখতে পারে না আপনাদের এলাকায় গরু মরা যদি একটা ও অর্ধেক খাওয়ার আগে বাকি অর্ধেক মাটি হয়ে যাবে ঠিক না এই বুঝে কি ও গিরামে যাইয়া আর দশটা কুত্তরটা কিনিয়েছে খালাম্মা আসেন মেভাই আসেন বরকাগা আসেন আমরা মিলেমিশে খাই बर से तारे पता के उतान स्वादीन कर ও সিল্লাইতে যাক আমি ঘোষণা দিয়েছি তোরা আমার উস্তাদ মুদনগুরীর উনি একদিন হৃদায় সালেসের গল্প ঘন্টার ভিতরে একটা গল্প শুনে এলেন হাসাদের বয়ান করতে গিয়ে হুজুর বলতেছিলেন কোন জায়গায় যেন হুজুর বলতেছেন এক লোক পাহাড়ে কাট কাটে পাহাড়ের গায়ে অনেক কাঠ আছে সাধারণ একজন গরিব মানুষ ওই লোকটা কাট কাটিয়ে বাজারে নিয়ে বিক্রি করে এবার আর কোনো উন্নতি নাই ওই কাটি তার জীবনের শেষ পর্যন্ত বৃদ্ধকালে একদিন বুড়ো আর সহ্য হয় না কাদে করে বাকে নিতে নিতে বাঘটা কাজটা ফাইটা গেছে গরুর কাদের মতো একদিন জঙ্গলের ভিতরে যাইয়া লম্বা করে একটা সার সারছে আহ কইয়া আর কচকাল এই কাঠকেটে মরবো জঙ্গলের ভিতরে থেকে একটা লোকটাই তোমার আর কাঠ আমার লাগবে কাঠ আছে। আমি কে জীবন করে অভাবের মধ্যে কাটাব। লোকটা কয় তোমার আর অভাব থাকবে না আসো আমার কাছে আসো তোমার একটা পাথর দেব এই পাথরটা নিয়ে তুমি বালিশির থাকবা। রাতের বেলা জানিয়ে সকাল বেলা দেখব দেখবা তোমার তাই হয়ে গেছে কাকা একটা সমস্যা আছে কি কিরে বাবা নেগেটিভ আবার কি কয়েক তোমার যা নিয়ত করবা তা তো তুমি পাবা তবে তোমার পাশের বাড়িয়া লাগে কিন্তু ওই দ্বিগুণ হবে কি আবার বল ভালো রেখা তুমি যদি বিশ টাকার মহিলার নেব না কাটি কাটি খাবো বাজারে বিক্রি করা চাউল টাউল কিনে নিয়ে আবার কাছে রাতের খানা দানা খাইয়া স্বামী স্ত্রী শুয়ে আছে আর ওই কিসা ওই লোকটার মতো শুনেছে না দরকার তাই হলি হলো ঠিক না তুমি কালই যাও দেখো লোকটারে পাওনি কি সেই পাথর চাইনি ক না মনে হয় কাল পাবো না না যাও তুমি দেখি সত্যি পরের দিন যাও জায়গা ওইরকম লম্বা একটা শ্বাস ছাড়ছে শ্বাস ছাড়লে ওই লোকটা কয় ও বুড়ো জীবন বলে কোনোদিন তুমি বড় হতে পারবা হাই হতে পারবে না খালি ডাউন হবা তুমি তো পরের বেলা দেখতে পারলে না পাথর দিলাম নিলে না আলাপ করছি তোমার চাষি দিতি কইছে দেয় নিয়ে অল্পতে শুরু করি এই নিয়ত করলি পাথর তুই টাকা পয়সা বাবা যায় দেখি। বিশ টাকার নিয়ত করছে সত্যি দেখেছে সকাল বেলা নিয়ে তো জানে ঘটনা কোন বাজার থেকে আসলি কয়েক যা কইস তাই হয়ে গেছে সহ্য একটু কম ঠিক আছে ওদের যা হয় হোক আমরা বড় বড় নিয়ত করি পাঁচ হাজার খবর হাজার পঞ্চাশ হাজার এই পরিমাণে দশতলা এখন ওদের দশতলার দিক টাকায় চোখ কাটাইতেছে শোকের সজ্জা আজকে রাতে পাথর বালিশী নিশে ছুয়ে নয় দুই চোখ কানা এই শুয়ে নিচ্ছে সকাল বেলা ঘুমতে উঠে দেখে সত্যি ওনাদের ফ্যামিলি সবাই এক এক সোক কিন্তু ওরা ওরিজিনালি দুই চোখি হয়ে গেছে এখন তো কিছু দেখে না অনটা তো এক লাইট আছে সবাই দেখতেছে ওই বাড়ি যে দেখে সব সোক বন্ধুরে ঘুরি বেড়া হ্যাঁ দেখ এখন কিরম টায় শুক দেখ এখন খালি কান্দে এবার বেদুলি কইছে এই ঘটনা এই ঘটনা এবার আল্লাপা কই জঙ্গলের পাথর দিয়ালে কইছে এই তুই কোন খবিশ্রে পাথর দিয়েছিস সে তো দেশ কানা হো তাড়াতাড়ি যা যাইয়া এবার কয় ভাই তুমি যা চাইছো তাকে তাদের দুই চোখে মালিশ করে দিবি এই পাথরের বা দৌলতে দুই চোখ খুলে যাবে সত্যি জাইয়া দুই চোখ অন্ধ যাদের তাদের চোখ মালিশ করে তাদের তো কোনো দোষ না এবার চোখ দুইটা খুই লাগেছে। কি করব আল্লাহ না ওদের এক শোক কানাই থাকবে পাথর কানাই রইছে আল্লাহ মাহরুম পরশ্রী কাতরা তাই ভালো জিনিস না পাশের বাড়ির একটা ছেলে ভালো লেখাপড়া শেখছে বুড়ো সার রাস্তায় দাঁড়ায় অবকের ছেলে বলে নেয়া পড়া শেখছে বেশ কি কয়েক কি চাকরি তো পার কথা না ওর বাবা মার মাঠে কামড়া দিচ্ছে কি আর তার ছেলে বিস ক্যাডার হয়ে পাস করে এটা হতেই পারে না ওরে পাশ করলেও চাকরি না কয়না বেতনত পাইতেছে দেখতেছি কয় বেতন পালিয়ে তাদের বাজারঘাট করে খাতি পারবে না কে আমার সামনেই তো দেখলাম বউ বাজার থেকে বড় বড় মাছ কিনে নিয়ে কয় মাছ কিনলেও তা খাতেই পারবে না কয় দেখলাম তো কয় বা এটা মিলেমিশে খাচ্ছে কয় খালি কি হবে হবে না নদীতে আমার ছেলে পেলে একটা মানুষ হয় নাই বাবা তোরা আমার দিকে একটু খেয়াল রাখিস তাই যদি তাদের সাথে সুসম্পর্ক রাখো ভালোবাসা আর ব্যক্তিত্ব ঠিক রাখার ভাষা দাও তাহলে তারা তোমাকেও ফেলাবে না তারাও মনে করবে একটু লক্ষ্য করা দরকার কথা বলুন আমার নবী বলেন মানুষের ভিতরে যখন এমন সব ইচ্ছা যাবে তখন ওই মানুষগুলো কে আমার রূপ নিয়ে জাহান নামে যাবে তাদের আমল সব হাসাদার হিংসায় বাতিল হইয়া যায় এগুলো গরুর মতো পশুর মতো একটা গরু পরের জমির ধান খাইছে রশি সিঁড়ে যায় মাঝে মধ্যে খায় আসে না আছে এই গরুটা বারবার রশি ছিঁড়ে ধান খায় বিদায় আজকে ধরিয়ায় তার জন্মের মতো পিটাইছেন পিটাইতে পিটাইতে দাঁত তিন চারটে বাড়ি খাবি তোর গলায় সেরা স্যান্ডেল গলায় বানিয়ে দিয়ে গিরাম করে গুড়ো আর যদি এরকম করিস তোর কানে হ্যান্ডেল মারবো কিন্তু একশো এই তিন প্রকার বিসের করে গরু ডারে ছেড়ে দিলে এই গরু কি আর কোনোদিন পরের জমিতে ধান খাবে এতবার বরও খাবি আল্লাহ খাই এই যে পশু অর্জুন রসুল দে নবী দেয় এই পরিবার দেশ করার পরও এই মুসলমানের সন্তান রাতের বেলা করে ধরা পড়ছে সকাল বেলা উনচল্লিশ জুতো বাইরে সাইয়া দে পরের দিন যাই এক রাত্রে দুই বাড়ি রুখছে ওই গরুডার এই গরুডার ভিতরে পার্থক্য কোন জায়গায় কোনো পার্থক্য আছে কথা বলে আছে। সে এবার গরু কয় আল্লাহ তুমি আমার এইভাবে কবানা মানুষ যে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জাত যায় কেন কয় মানুষই যা করে আমরা তা করি না একটা গরুরে রে মাঠের ভিতরে ছেড়ে দেন দোস্ত গরুটা আলগা ঘাস খায় গরুটা আলগা ঘাস খায় মাঠে কত সমস্ত গরুতে খায় না তার কোনো দিনও দেয় না এরপরে যদি মুখেও ঘাসের যদি অতর্কিত ভাবে চলিয়া যায় ঘাস গিলে কে মুখে থেকে ও খাদ্যটা জিভবে দে ঠেলে ঢেলে দেয় দেখছেন না দেখেন নাই ও দোস্ত রে গরু তি কাল্লা আমরা ওয়া খাদ্য খাই ট খায় উকো খায় যত আওয়াজ আবাজ সব তারা খায় এইগুলো খাইয়ে খেয়ে মর্তিছে তারপরেও খায় তুমি আল্লাহ বলো ওই গরুর সাইতে আমরা ভালো ওই মানুষের সাইতে আমরা গরু ভালো না বন্ধু আল্লাহ তুমি মানুষ গে আমাদের সাথে তুলনা করবে না মানুষ যা আমরা করি না কথা বলুন ঠিক আল্লাহ তুমি বলো জীবনে কোনো আমরা পায়খানায় বসে কিছু খাই নাকি আমরা খাওয়ার চুমা হাঁকি না হাগার খাইনা খাই না পায়খানার সময় খাই না ও খুদা তুমি দেখো এই বাংলাদেশে পায়খানা করে আরো কয়েক কি বিড়ি না খালি ক্লিয়ার হয় না পায়খানা বিড়ি না খালি ক্লিয়ার শীতকালে পায়খানা করলে দুম প্রত্যেকটা রাধব রক্ষা করে চলে ও মুসলমান তুমি এই দুইটা রাধব রক্ষা করতে পারো না এই জন্যই কুত্ত কায় আল্লাহ মানুষকে কোনোদিন আমাদের সাথে তুলনা করবো না ওরা আমাদের সাথে তিন কিলাস নিচেই দিন ঠিক না কোনটা কুত্তু আল্টাস করে নাই প্যাটে কি আছে দেখতে জন্য বাচ্চা পেটে যাইতে না যাইতে তিন দিন দেওয়ার কারণে তোমার বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয় না ওই কসাইকে কাছে নেওয়া লাগবে ওরা শিং কাটে বের করবে তারপরে বেরোবা ঠিক না একশো বারে এবার হচ্ছে যদি নর্মাল ডেলিভারি হইত করে আমার দিকটা বাচ্চা যদি নর্মাল ডেলিভারি হইতো ঘরে তাহলে ইসলাম নসিব হইতো নসিব হইতো বাচ্চারে মাদ্রাসার হুজুরদেরকে ডাইকা নিয়া খেজুর খাওয়াই তাহানিক সুনত পাইয়া যাইতো একজন ওরিয়াল্লা বজুগরের মুখে একটু খেজুর দিবা আলেমের মুখে খেজুর দিবা বাচ্চারা মায়ের দুধ খাওয়ানো ওই ওই খেজুর থেকে একটু মিষ্টি মিষ্টি বাচ্চাটার জিভবে লাগাই দেবে তো খেজুর খাইতে পারবে না ওই যে মিষ্টি লালা একজন আল্লা বালা মানুষের লালা তার পেটের ভিতরে গেল ওর একটা ক্রিয়ায় আল্লা পাক সন্তানটাকে আল্লা বালা বানাইত ডাক্তার সাহ অপারেশন করছে ধোয়া মশা করছে সব হিন্দু আর খ্রিস্টান মহিলারা ওরা কি কানে আজান দেয়া উলুদনি দেশে আল্লাহ ভালো জানে ঠিক না উলুদনি দেয় আমার মনে হয় নইলে দোস্ত মুসলমানের সন্তান বাংলাদেশে মুক্তিযুদ্ধের কাছে খাবার এত বড় আকৃতজ্ঞ তুই সেই মুক্তিযোদ্ধার সন্তান হইয়া মুসলমানের বাচ্চা হইয়া তুই বাংলাদেশ আর ভারত ইন্ডিয়া যখন ক্রিকেট খেলা হয় ক্রিকেট খেলার সময় তুমি ভারতের দল নাও মুসলমানের বাচ্চা হইয়া ঠিক না স্বাধীন বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ শুধু জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তো ভালোবাসি তুই এক নম্বর মিথ্যেবাদী সর আমি বাংলাদেশের দলে কত বার ঠিকা তোর বাপ মুক্তিযোদ্ধা পাতা খায় আর তুই কি সন্তানের ভারতের দল নিস তোর জন্মের সময় কানে উলুদ্ে আর এই সমস্যা গুলো নাইনটি নাইন পার্সেন্ট না মাত্র তিন দিন তোমার স্ত্রীর গর্বের বয়স তার আলট্রাসনোনা করি তৃপ্তি বোধ করতে পারো না এরপরে যে যদি তোমার মনে আসা আছে একটা ছেলে ওলি খুশি হতাম তিন মাসের পর একটা ছেলে হলি তো সকলেই খুশি হয় নম্বর ওই জাগাতে বৌরে তালাকি তুই বাড়িয়েছে কত গজবর ভিতরে ঢুকছে ও মুসলমান এই একটা কুকুরের ডেলিভারিতে আল্ট্রাসাউন্ড লাগে না সিজার লাগে না কুকুর গুলো কোন বিজিএফ্ড আমাকে দেয়নি কোনো জায়গায় আমার একটা চাকরি বাকরি দেয় না বেড়া খেলার আমাকে ভয়সা করি দেয় না তার ভিতর সাতটা আটটা ছেলে মেয়েদের আল্লাহ জন্ম নিয়ন্ত্রণের কিছু আমাদের বাড়ি কোনো ডাক্তাররা পৌঁছয় দেয় না পদে আছি তারপরে আল্লাহ এই বাচ্চাগুলো এই বাচ্চা ছোট থাকতে খড়ের মাছার নিচে খেড়ের মাছার নিচে বিভিন্ন জায়গায় খড়ির মাছের নিচে লুকাই পেলায় থাকি মানুষের কাছ থেকে লাথি চড় দুই মুঠ খানা খাইয়া একটু দুধ সঞ্চার করিয়া বাচ্চাগুলোকে লালন পালন করি আল্লাহ কোনদিনা আরো জারিমে রেখে যায় স্যার আমার ছোট মোটামো তুই কোন জায়গা ঠিক কি ঠিক না আমার বাচ্চা কাছে ছোট হচ্ছে কোন যাবো বেশি বে আদমি আগামী আশ্বিন মাসে দেখা করি চারজন ছড়া মতো আমরা কুত্ত গুলোর এইভাবে ঝাড়িতে আল্লাহ তুমি দেখো গোপালগঞ্জ খোঁজো সিরাজগঞ্জ খোঁজো মানিকগঞ্জ খোঁজো নারায়ণগঞ্জ খোঁজো যতগঞ্জে দুধের বাচ্চা ফেলাই তুইয়া মিসকলার কলকে গ্রান্ড করিয়া ওরে নিজের দুই বছরে এক বছরে কলিজার টুকরা বাচ্চা ফেলাই তুইয়া বড় একজনের সাথে দেওয়ারের সাথে বা সাথে দুলো সাথে তুমি এই মানুষের আকাম করতে পারি আমার কাছে ফোন যায় মামা একটা তাবিজ দেবেন কি তাবিজ দেবো আমার সুন্দর একটা মোবাইল কিনে দেবাইলই কাজ করি ঠিক না খবর পাইলাম কোন জায়গা আছে দুইটা মেয়ে গেল বড় মেয়েটার বয়স পাঁচ বছর ছোট মেয়েটার তিন মাইসে বাচ্চা কষ্টে যাইতেছে দিন যাইতেছে কিছুই খাইনা শুকিয়ে যাইতেছে তার কান্না শুনলে মামা গাছপালা কাঁদে নিয়ে গেলাম গেলামে সামনে পাইয়া গেটের উপর দিয়ে বাচ্চাটারে উঁচু করে দেখাইলাম এর তুমি এক নজর দিই যাও, তোমার আর যাওয়া লাগবে না একবার তুমি একচে দুধ খাওয়াই যাও আর আমার সাথে যাওয়া লাগবে না এই ভাবে আমি বাচ্চাটারে উঁচু করে দেখাইলাম ওই বাচ্চাটারই সে দোতালা দালানের থেকে এক নজর দেখলো বাটে আমারে এ আরো হাতের ইশারায় বয়স দেখাইয়া ভিতরে চলে গেল এরপরে দেখি পাঁচ ছয় আছে আমার ওই বড় মেয়েটা পাঁচ বছর বয়স বলে আব্বু আমাদের সাথে আসবে না। মানুষ আমাদেরকে আব্বু চলো আমাদের আম্মুর দরকার নাই ওরে এত সুন্দর কথা কয় সেই কলিজার টুকরা বাচ্চা থুইয়া মারা তোমরা চলে যাও আল্লাহ কায় উলাইকা কাল আমি ঘুম আদাল্লু উলাইকা ঘুমুল গ আগে অনেক বড় ছিল উপারের থেকে বাড়ির পার আসতেছি মোটর সাইকেল নিয়ে মাহপিল করে সকালবেলা খেয়া পার হব। আপনাদের খেয়া বলে তো ঠিক আছে তো গোদারা এই খিয়ায় উঠবো এর ভিতরে দেখি একদল মানে সাঁতার কাটতে পারে না ওদেরকে নৌকায় উঠায় পার করতে হয় আর বড় শুকর গুলো সাঁতরাইয়া পার হয় পাঁচশো মা আর ওর সাথে মনে হাজারের উপরে আলো বাচ্চা শুকর मूक गर्भवती डिवरिरा सा नौक नौक जो उठान है बुढ़ो शुकुर ऐड़े देख न दीते जाए शुकुर गो लाफा नौकाय उठे जाए আমরা যে নৌকায় উঠছি ওই নৌকার ভিতরে বাচ্চা গুলো বাচ্চা যখন নিয়ে মাঝ নদীতে গেছে মা শুকুর ধৈর্য ধারণ করতে পারতেছে ওরা পানিতে নেই ম্যাগেছে অলরেডি হাঁটু পানিতে বাচ্চার কাছে যাবে এখন আমরা টেনশনই নৌকার যারা তারা টেনশন করতেছে তাড়াতাড়ি ঠেকা ও যদি সাতটায় চলে আসে নৌকর ভিতরে লাফাই উঠবে নৌকো ডুবে যাবে মানুষও ক্ষতিগ্রস্ত হবে আমি রয়েছি আল্লাহ দুইজন মানুষ পাঁচশো শুকর কিভাবে পানিতে উপরে উঠবে তা কি আসি দেখি আল্লাহ একবার মাত্র দুইটা কোথায় বললো যা কইল যে দুটো কথা তারা বললো এমন শব্দ সব উপরে চইলে গেল একটা শুকুর আর পানির মধ্যে নাই ও দোস্ত আমি চোখের থেকে পানি ছেড়ে দিয়েছি আমি আমি সেখান থেকে সংগ্রহ করলাম আল্লাহব ও দুনিয়ার মানুষ শুকরের পালন সৃষ্টি জগতের ভিতরে কৃষ্ট প্রাণী শুকর এ জীবনেও কোনো দিন পাক হয় না শুকর রে পবিত্র করার জন্যে একশো বছর আতরের বালতির মধ্যে শুভই রাখলিও সে পাক হয় না ওর সামলাও পাক হয় না ওর লোম ও পাক না ওর নামটাও গালিওর নামটাও পালন করতা যারা তারা হলো মানব হিন্দুদের ভিতরে সবচাইতে হিন্দুদের ওই শব্দগুলো বলে আর সুয়ার গুলো কি সুন্দরতা ফলো করে বলার সঙ্গে সঙ্গে পাঁচশো শুকর পানিতে উপরে উঠে গেল তোর কমান্ডার মোহাম্মদ রসুল আমার কমান্ডার মোহাম্মদ আমিরাম কুরানের হিস তোমাদেরকে কমান্ডারই করে মুসলমান তোমরা তাদের কমান্ড মানো না নামাজ পড়তে বলে নামাজ পড়ো না রোজা রাখতে বলে রোজা রাখো না ও মুসলমান তোমরা জবাব দাও তোমাদের সাইতে শুকুর ভালো কিনা তোমরা শুকরের সাইতে খারাপ কিনা আল্লাহ তো অনার্থক বলে নাই ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ <Sessly> Allahu Akbar! Allahu জীবনে কেউদের কইতে পারবেন না আমার বিশ্বাস আমি একটা পুরুষ কুকুর একটা মহিলা কুত্তরে মারে একটা মারে একটা না মোরগে মোরগ মারে কুত্ত কুত্ত মারে কুত্তিতে কুত্তি মারে সাড়ে সারের সাথে মারামারি করে গাইতে গাইয়ের সাথে মারামারি করে ওরা স্বামী স্ত্রী করে না কোনো দিন নিজেদের দামপত্রের মর্যাদা বোঝে সুসম্পর্ক বজায় রেখে চলে কোনদিন একটা কুত্ত কইল না আগামী আশ্বিন মাসের আগে বিশ হাজার টাকা নিয়ে আসছি বাড়ির দ্বারে অস্তিত্ব টাকায় দিয়ে কি করবো টাকা না দাও কমপক্ষে কইলি বলতো যে দুই কেজি গরুর গোছ নিয়ে আসিস তালি বাড়ি অস্তিত্ব কোনদিন বৌ মারে না কুত্তরা কোনদিন আল্লাপ মহিলার আমল নাম বরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব লেখা দেয় ন্যূন্যতম খেদবত যাই করবা মহিলা স্বামীর খেদবতে তোমার আর চাপীকে আব্বা খিও ছাড়ব না কিছু আল্লাহওয়ালা লোক আছেন এরকম ভদ্রলোক আল্লাহওয়ালা ওরা জুতো মারার দরকার মহিলারা কান্দে কিন্তু শুধু কান্দে না ওরা কান্দার সাথে আবার কথা কয় আর কান্দে ঠিক না সুখ দুঃখ কইতে থাকে বিনয় বিনয় বাড়ি সুন্দর মিলে মিলে আর পুরুষে না কান্না কান্দে প্রেস এদের কান্দার মধ্যে ভেজাল নাই তো স্বামী মারা গেলে তো মহিলারা কান্দে এরকম বিনয় বিনয় কয় স্বামীর যত গুণ কীর্তন ওইগুলো সাথে কয় আর কান্দে এক মহিলার স্বামী ওই জালেম কিলাসের ও তো জীবন করে দোয়ার দাতালটা মরে না এই করতে মরছে স্বামী এখন ওর তো আর স্বামীর কোনো কিছু হাতে নাই যে তাই কাঁদবে ও কাঁদ না পাশের মহিলারা এসে করছে আপা একটু কাঁদতে আয় না কানলে মানুষ মাইন্ড করবে রে তাহলে মানে তোমার কোন জায়গায় সম্পর্ক আছে এটি মর তুমি দুঃখিত না একটু কাঁদ কানবো তো কি কইয়ে কাঁদব আর কিছু নাই যা আসে তো কয় কোনদিনে বাবা রে ভাই এই রকম কাইডনু বাইর স্ত্রী কে নাই হাতিসের ভিতরে আছে। স্ত্রী যদি শাসনের জন্য মারা লাগে তাহলে লাঠিটা হবে বোর হাতের বিঘেতের এক বিগেত। অর্থাৎ মেশা এই কলি কি আর মারামারি হবে হাসা হাসি হইয়া শেষ হয়ে যাবে কেন বলছে কথা যাতে মারামারি পর্যন্ত না যাও আগে একশো তালাক দিল তাতে গেল না বউ আর আজকে মোটে তিন তালাক দিয়েছি বউ যায় তুমি এই যে গুটি খানিক তালাক দিয়ে যে বউ নিয়ে রইছ এরপরে যতবার মিলন হয়েছে সব হয়েছে জেনার গুনা আর পড়তাম যে কটা দিছিস এত ভালো লাগে না নাসির হুজুর ডাইরেক্ট পাই সেই সময় তো জ্বালা ঠেকে কেলান আমার বাড়ি অনেকগুলো মুরগি আছে অনেক মুরগি দেশি মুরগি পাবলিক মুরগি বহু পালি দুইটে তিনটে মোরগ আছে তো ওই কোনো সময় যদি বিপদে পড়ে মুরগিরা খুব তাড়াতাড়ি এসে খেদবোধ করে মোরগ আর বাদ দিয়ে আটা আটা মা আর এক সাফ করে দিল আমার দেখেন তামাশা দেখেন আমি করলে আমারে দেখাও তা ওই পাশের আরো তিন চার মহিলা এর এনে দেখাও দেখাও স্বামীর ক্ষেত্রে কাছ থেকে শেখো তোমরা ও বোঝে তোমরা বসো না আমাদের কমান্ডারের নাম মোহাম্মুর ধরে মারেন কি নাম আমাদের কমান্ডার মুক্তাকিনদেরকে মুতাকিনদেরকে হিদায়ত দেয় মানে একে জান্নাতে পৌঁছে দেয় কোরআনের সংবিধানে আল্লাহ আর হুদাল্লিনদেরকে হিদায়ত দেয় তার মানে তাদেরকে জান্নাতের পথ দেখায় সত্য না कुरान अनुसरणे सकल लाभ है कुरान जार मध्य आज मानवता तार मध्य आज सुशीर मध्य कुरान आ আছে হিন্দুদের মধ্যে কোরআন আছে মুসলমানদের সাথে সুচিতা করে দেছে বাংলাদেশে দশ লাখের উপরে বুদ্ধ আছে এই উপজাতি আছে এদেরকে আমরা কসু কাটা করে সাগরে ভাসায় দি ঠেকানোর কেউ নাই তাদের কথা বলুন না এদেশে হিন্দু আছে খ্রিস্টান আছে তাদেরকে ধ্বংস করে দিলে কেউ টা কানুর নাই ও মুসলমানি ভালো করে লক্ষ্য কর দেখ মুসলমানদের ভিতরে মানবতা আমরা নাই, আমরা আল্লাহ আর রোহিঙ্গারা যারা এসেছে তাদেরকে আমরা এদেশে মেহমানদারি করতেছি আল্লাহ পাক মুসলমানদের ভিতরে মানবতা দিয়েছে একমাত্র কোরআনের অ মুসলমানদের আন্দোলন আর কিছু নাই দোস্ত এদের আন্দোলন হলো কোরআন নিধন আন্দোলন ইসলাম নিধন আন্দোলন মুসলিম নিধান আন্দোলন উলামা দল আন্দোলন জোরে বলুন টিকিট আজকে সবচাইতে আন্দোলনের সফলতা আসবে কোন জায়গায় ফুলবাগানে যাইতে দিও না পোকা গুলো আগুনি পুড়ে মরবে না অনেক সময় দেখেন এই লাইট জ্বালাইলে খুব পুকা আসে না এখন তো আমাদের কারেন্টের যুগ লাইটের যুগ হয়েছে এর ভিতরে খায় কিন্তু নিচে পড়ে যায় মরে না আগে এইগুলো তাজা লাইট তাজা জ্বালাইলে মোমের বাতি জ্বালাইলে পোকা আসছে কোন পোকার বাড়ি কোন জায়গা কিছু জানা নাই এখন এই পোকা গুলোর যান বাঁচানোর জন্য ওনার খুব মায়া লাগতেছে আল্লাহ এতগুলো পোকা পুড়িয়ে মরলো এখন এই সব পোকা যে জায়গা থেকে আসছে তাদের ওই জায়গা কি মশারি টানানো সম্ভব জানে না দো না সুজাত একটা কাজ করলে সমস্ত পোকার যান বেচিয়ে যাবে কি কাজ মৌমা সিঁড়ে শুধু ফুলবাগানে যা বন্ধ করে দাও ফুল বাগানে মধু না আনতে পারলে মোম চাক বানাইতে পারবে না চাক না হইলে মোম হবে না মোম না হইলে মোমের অস্তিত্ব থাকবে না মোমের অস্তিত্ব না থাকলে মোম বাতি হবে না মোম বাতি না হলে আগুন জ্বলবে না আর আগুন না জ্বললে পোকা পুড়ে না অতএব এই পুকার যান বাঁচানোর জন্য শুধু মৌমাসে ভুলবাগানের যাবি দাও ওই এক জায়গা হাত দিলে সব জায়গা ছাপ এই খ্রিস্টালে হুদনা ছাড়া অ মুসলমান দাদা বাবুর গডফাদার আর এদের কিছু দোষর দালাল আছে উরাও দেখছে কয় ধর্মের বাতি জলে পাঁচ জায়গা জোর বলেন কয় জায়গা ধর্মের বাতি পাঁচ জায়গা এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তবলিক জামাত তিন নম্বরে এই সাহেবের বাতিলের আবার ভক্ত আছে মৌলানা নাসিরের ভক্ত কোটি কোটি আরে হাবিজুর রহমান ভক্ত কোটি কোটি প্রত্যেক বক্তার ভক্ত আছে এক বক্তার গায়ে হাত দিলিপারা ভক্তরা পিঠে টান টান করে ফেলবে এই বক্তাকে গায়ে হাত দিয়া যাবে না তাহলে কোন জায়গায় তবলিক জামাত কপাল তবলিগ জের কাপ সারা দেশ বইয়ে এক জায়গা তবলিগিরা তাহলে কি করা যায় তাহলে এক পিড়ির গায়ে হাত দিয়ে খালি সরমুনের পিস মাথায় পাগড়ি খুলে গলায় বেঁধে পদ্মা ফেলাবে তাহলে কি বাঁচবো কিভাবে পোকার যান বাঁচবে কিভাবে সিস্টেম কি মগজ এই মাদ্রাসায় আচ্ছা এই যে পাকা পাকা কথা নাম কি হজরত মালানা নাসির আরে ওটা হজরত মলানা এই মওলানা কোন জায়গায় মাদ্রাসাতে আচ্ছা কোন জায়গায় হাটারি মাদ্রাসার থেকে এই মসজিদে জুম্মনাজ পড়ানোর সময় যে রোহিঙ্গাকে পক্ষে আর সুশীর বিপক্ষে কথা বলো ওটা কিটা হজরত মলানা আব্দুল হাজিজি সবই হজরত মলানা তাহলে এই ওই বক্তা মওলানাও মাদ্রাসায় শর্মনার পিসা মৌলানাতে সুতরাং পীরির গায়ে হাত দৃষ্টে মারি মরবি তবলিগের গায়ে হাত দৃষ্টে ও জায়গা চাইটা বক্তাকে গায়ে হাত দৃষ্টে মার মরবি ইমামের গায়ে হাত দৃষ্টে মুসল্লিরা পিঠে মেরিয়ে ফেলায় দেবে এক জায়গায় হাত সব বন্ধ হয়ে যাবে খালি মাদ্রাসাটা বন্ধ করে দেয় মাদ্রাসা বোমা বানায় ও জায়গা সন্ত্রাস পয়দা হয় ও জায়গা বললি বিক্রি খাতি হবে ও জায়গা বললি চাকরি হবে না এমন কিছু ফাউ কথার বোমা মারিয়ে দিয়ে এই দেশের সন্তানদেরকে মাদ্রাসা থেকে সরাই নিয়ে যাইতেছে আর মাদ্রাসা শিক্ষাকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা চলতেছে কথা বলুন এই মুহূর্তে আমি তাদেরকে আপনাদেরকে বলবো তারা তাদের আন্দোলন করবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমি আপনাদের কাছ থেকে কিছু চাই না একটা করে ছেলে চাই একটা করে ছেলে চাই প্রত্যেক ঘরে যদি একটা মহলানা থাকে আল্লাহ রহমতে ওই ঘরের ভিতরে সন্ত্রাস নাই ওই ঘরের ভিতরে মেয়েরা বেপরদা করবে না ওই ঘরের ভিতরে সুদে কারবার ঢুকবে না ওই ঘরের ভিতরে কোন ক্ষুদা কোনো কাম হবে না কথা বলুন আমি বসবো ওই লোকটা শুচিত দলের মানুষ যদি আসে এক আঙ্গুলো করবেন ছুটি দেব। মিথ্যে কথা আঙ্গুলুচু দুয়া ডায়াবেটিস হবে আল্লাহ সবাই সুস্থ রাখবেন আমি खुशी इनिया महुत कल बेचे थकते चानसिल दुनिया टीके आ सत्यनता धर्म टीके आ मद्रास्यनता কথা বিশ্বাস হয় তাহলে যদি তাই হয় আমাদের দেশে আল্লাহ রাজার কথা বলুন আগের সে এখন ভালো লাগে না মন্দ লাগে যেদিকে তাকাবেন উলামাই কিরাম আমার বিশ্বাস বিশ্ব রোডে গাছ দিয়ে বাস ডাকাতি করে কোন মাদ্রাসার হুজুর না কথা টিককে না ওরা কারা ওরা তারা কারা ওরা তারা তাকে নাম কইনে ঠিক কি না হাটা মাদ্রাসার হুজুরা ডাকাতি করে এদেশে যত ঘরে সিং কাইটে চুরি করে কি মাদ্রাসার ছাত্র হুজুররা নাকি তারা কারা ওরা তারা মদ গাছা খায় ভেন্সি নীল কারা জানা ভে এক জায়গা আটকে গেছে যাই জালাল খতম পরে আমরা ভেসতে ভাটাই দেয় আপনার বংশধুরিয়া কথা ঠিক কি ঠিক না খতম পড়ি আপনাদের গোষ্ঠী শুধু ভেস্তে ভাটাই এই দায় দায়িত্ব আমরা পালন করি তালে দেশে হুজুরের দরকার আছে আছে আমিও মাদ্রাসার হুজুর আল্লাহ পাক আমাকে অনেক সুন্দর রেখেছে আলহামদুলিল্লাহ আমি নিজে চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশ প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ সাহেবের বেতন এক লক্ষ পনেরো হাজার টাকা আর আমাদের মতো বেতন লক্ষ মৌল বিকেলক্ষুক জীবনে কোনোদিন স্কুল কলেজে পড়ি নাই। প্রাইমারি পড়িয়ে শেষ করে দিছি এরপরে আর যাইনি স্কুল কলেজের হাই স্কুলের বারেন্দায় তা আমাদের কথা মানুষে শোনে না আল্লাহর রহমত আমাদের গ্রান্টেড নাই আমাদের কবুলিয়াত নাই আপনার সন্তানটা এরকম হোক এই মাদ্রাসা কেমন পর্যন্ত টিকে থাকুক আমিন আমার টাকা আল্লাহ কবুল করুক বলেন আমিন আমি কখনো গর্ব করি না কখনো অহংকার করি না সকল সকলের টাকা আল্লাহ নেয় না সকলের দান আল্লাহ নেয় না আজকে এই মাদ্রাসার ওসিলা এত সুন্দর কথা শুনলেন কালো মাহফিল শুনবেন আমি আপনাদের সকলের কাছে